আপনারা আমাদের আন্তরিক সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম হালাল হারাম হালাল হালাল খাদ্য ইত্যাদি আজকে আমাদের এই পর্বে আলোচ্য বিষয় হল কিছু জিনিস সেগুলো মাদক দ্রব্য বিশেষ করে মাদক দ্রব্যের সাথে শেখ মুজাফর বিনসেন এবং শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং শেখ আব্দুল রাজা আকবিন ইউসুফ আসসালাম আমি ডান দিক শুরু করি মাদক দ্রব্য যে জিনিস বেশি খেলে নেশাগ্রস্ত হয় শকুর তার অল্প হারাম তো এক্ষেত্রে বা এর মধ্যে আছে মদ তারপরে গাঁজা হিরোইন অনুরূপভাবে জর্দা ইত্যাদি আল্লাহর আল্লাহ করে যে ফল থেকে ভালো যা বাস্তবতা নিরিখে আল্লাপাক করেছে তোরাহালের নাহালের মধ্যে আনাবি দুন আমি নৌসা কর যে খেজুর এবং আঙ্গুর এর থেকে তোমরা সুকুর যা নেশা সৃষ্টি করে এরকম পানীয় তোমরা তৈরি করো এবং এটা রিস্ক হাসাত এটা একটা চমৎকার আল্লাহর পক্ষ থেকে একটা তৈরি খাবার যে খেজুর এবং আঙ্গুর এটা খেতে কোনো প্রেশানি নাই এটা গাছ থেকে এনেই নগদ এটাকে কোনো রকম প্রসেস ছাড়াই খুব উপকারী স্বাস্থ্য হাসান যা অত্যন্ত পুষ্টিকর শরীরের শক্তিবদ্ধ তো এক্ষেত্রে পাক আকারণ বলেছেন কারণ সেই সময় জাহিলিয়াতের যুগের মানুষেরা আঙ্গুরকে প্রসেস করে পচিয়ে তারপরে নেশাকর তা তৈরি করতো তো সেটা পাক আমাদেরকে জানিয়েছি তারা এটা করত এবং ইসলামের শুরুতে তো মুস্কের কে মুস্কির সেটা ছিল সে সময় মদ যেটা এই সম্পর্কে ভালো খাদ্য অর্থাৎ মদ চিন্তা ভালো নাই সারা পরিষ্কার মদ হারাম হওয়ার যে ধারাবাহিকতা এই ব্যাপারে যদি একটু আলোচনা প্রথমে তো মদ হারামের বিষয়ে যেটা মদ যেটা ক্ষমার যেটা মানুষকে নেশাগ্রস্ত করে এটা তো তিন ভাবে খালি বারবার বলতেন আল্লাহ তুমি থেকে ফল থেকে মানুষ ভালো খাদ্য বানাতে পারে আবার কু খাদ্য অখাদ্য বানাতে পারতে পারে অনুরূপ দেওয়া জমিনে ভালো ফসল আবাদ করতে পারে আবার কুখাদ্য জাতি ধ্বংসকারী কোন জিনিস আবাদ করতে পারে তো এই যে নিকৃষ্ট অন্যান্য মিষ্টান্ত দ্রব্যের মধ্যে যত সুগার রয়েছে এত সুগার খেজুরে নেই আলহামদুলিল্লা আল্লাহ এবং বিষয়টি যা বললেন ওইরূপ তবে আসলে ওখানে আল্লাহতালা এই দুইটে জিনিস উল্লেখ করলেন পৃথিবীতে মানুষ বহু জিনিস দ্বারাই নেশাদার দ্রব্য তৈরি করছে করবে কেননা আনহা বলছেন যে কুল্ল সারাবিন আসকার হারামুন প্রত্যেক যে জিনিসটা পান করলে বিবেকের ক্ষতি করে সেটাই হারাম তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মদ তৈরির ব্যাপক একটা ব্যবস্থাপনা মানুষেরা বেনামে থাকবে বেনামে থাকবে কি করে আবু আসার বলছেন যে রাসুল সালিসাল্লাম বলেছেন অনেক নাম যেমন অন্য দলিল তারা এটা পরে আবার আরো স্পষ্ট হবে কিন্তু এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এই দুইটা হাদিসে বোঝা যাচ্ছে যে ব্যাপকতা দিন দিনেরা এই দুইটা জিনিস দিয়েই বেশি বেশি নেশাদার দ্রব্য তৈরি করত। অথচ এই দুইটি ফল খাওয়ার জন্য মানুষের উত্তম তখনকার রুজি সেটাকে অন্যায়ভাবে ব্যবহার করে ও দুটা জিনিস দিয়ে তারা মদ তৈরি করতো এছাড়া যে মদের বস্তু তো প্রথম তারপরে ইত্যাদি ইত্যাদি আর সরকারের জন্য হলো হেফজুল মুলুক বা অনেক কিছু বলা হয় কতগুলো জিনিস রক্ষা করা মানুষের কর্তব্য তার মধ্যে এর মধ্যে যাওয়া যাবে না মাদক দ্রব্য সেবন করলে মানুষের কি কি এবং গোপন ক্ষতি থাকতে পারে মাদক সেবনের মাধ্যমে প্রধান যেটা সেটা হচ্ছে ইল তার বিবেকের ভ্রম ঘটিয়ে দেয় তার বিবেকের যে শক্তি উপলব্ধি শক্তি চিন্তা শক্তি এটা নষ্ট করে দেয় এবং তখন সে ভালো আপন পর কোনো কিছুই পার্থক্য করতে পারে না অনেক গর্হিত অনাকাঙ্ক্ষিত কাজ সে করে ফেলে অনেক সময় নিজের ঘরে নিজের মা বোনের উপর আক্রমণ করে বসতেছে একটা জিনিস আছে আব্দুল মজিদ সাহেব বিবরণ দিচ্ছিলেন খুব সুন্দর আসলে এই জিনিসটি রাসুল সাল্লি সাল্লাম খুব কঠোরভাবে পেশ করেছেন বারাইবনে আজেব্লাহালেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন যে তোমরা কখনো নেশাদার দ্রব্য পান করবে না কেননা এটা হচ্ছে প্রত্যেকটা অশ্লীল কাজের মাথা পান করলেই তোমরা নেশাদার দ্রব্য পান করো না কেননা নেশাদার দ্রব্য হচ্ছে প্রত্যেকটা পাপের চাবি ওটা পান করলেই ও দ্বারা সব কিছু করা সহজ জোনাব পরিচালক মুসলিউদ্দিন ভাই প্রথমে যে কথাটা তুলেছিলেন ওই কথাটারও একটা বড় জানা ও বোঝা প্রয়োজন সেটা হচ্ছে বিবেক বিবেকটাই যদি ক্ষতির মধ্যে পড়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে আর মানুষ থাকে না এই জন্য আল্লাহ রসুল বলছেন এক বৈঠকে যে ইস্তাহ হাক্কাল হ্যাঁ তোমরা আল্লাহতালাকে প্রকৃত লজ্জা করো তো সাহাবিগুন বলছেন যে না আমরা তো আল্লাহ তাল্লাহকে প্রকৃত লজ্জা করি তখন আল্লাহ নবী বলছেন যে না আমি প্রকৃত যে তুমি যেটা ধারণ করছি তাহলে তুমি প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করলে আর তুমি যেটা পেটে ভক্ষণ করছো সেটা তুমি যদি সঠিক ভক্ষণ করো তাহলে তুমি প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা এবং তার আগে চমৎকার বিবরণ উল্লেখ করেছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আমরা আরো সুন্দর বিবরণ এই মাদক দ্রব্য আপনাদের সামনে উপস্থাপন করব। ছোট্ট একটি বিরতি পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए इ बुनियादी शिक्षा पुतार साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीस टी बांगल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 design your choice be sad or be happy it's your choice join dr zankin naik dekhun ardhangini natik tangini kal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 সারা বিশ্বের পৃথিবী শ্রোতা আমরা আবার আমাদের মাদক দ্রব্যের হালাল হারামের আলোচনায় ফিরে এসেছি যতই মানে বিষয়গুলো এখানে উল্লেখ করা হোক না কেন মাকরু বলা হোক না কেন প্রকৃত হারাম এটাই বলা উচিত শিগারেট কারণ আছে এখানে সেটা হলো আল্লাহ রাসুল বলছেন বাইয়েন। যে রয়েছে এই সন্দেহযুক্ত জিনিস অধিকাংশ মানুষ জানে না আলো পরে বাক্য যেটা বলছেন মানে হাত অকাফিল হারাম যেই সন্দেহের মধ্যে পড়ে যাবে সেই হারাম এটা স্পষ্ট হয় এখানে আরেকটা জিনিস যোগ করতে চাই যে বস্তুটি হারাম তার ব্যবসাও কিন্তু হারাম এখানে আমি হাদিসটা উল্লেখ করে শেষ করতে চাই রসলাসম বলছেন ব্যবসা অধ্যায়ের মধ্যেই আল্লাহ বলছেন যখন আল্লাহ কোন জাতির প্রতি কোন কিছু খাওয়া হারাম করেন তার ব্যবসাকেও হারাম করেন সুতরাং বিড়ি হারাম ওর ব্যবসাও হারাম সিগারেট জর্দা গুল আলাপদা তামাক এইগুলো যেহেতু মাদক দ্রব্য এবং মাদকতা সৃষ্টি করে নিঃসন্দেহে সুতরাংকে হালাল বলার মাকড় বলার কথাটা আমি প্রথমে আগে একটু বলতে চাচ্ছিলাম যে বিবেক মানুষের বিবেকটা হলো সবচেয়ে মূল্যবান সম্পদ একটা লোক অনেক লেখাপড়া করেছে বিবেক বুদ্ধিটা যদি লোভ পেয়ে যায় তাহলে দেখা গেল যে তার ডক্টরের বিষয় যেটা সিগারেট বিড়ি তামাক জর্দা এগুলি যে জিনিস সিগারেট বিড়ি তো নিজের ক্ষতি করে এবং অপরের ক্ষতি করে লেখাও থাকে এবং মারাত্মক আর পৃথিবীর বুকে আমি একবার বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বেহায়া কোম্পানি হলো টবাকো কোম্পানি কারণ চায়ওয়ালা বলেনি আমার চায় ক্ষতিকারক ডায়লওয়ালা বলেনি আমার ডাল ক্ষতিকারক নুনওয়ালা বলেনি আমার নুন ক্ষতিকারক নিজের পণ্যের দুর্নাম যেই বেহায়া কোম্পানি করে সেই কোম্পানির নাম হলো টোবাকো কোম্পানি সে বলে দেয় যে আমার জিনিস মারাত্মক ক্ষতিকরক আমার জিনিস মৃত্যু ডেকে আনে আমার জিনিস ধ্বংস ডেকে আনে তা আল্লাফাক যে আপনাকে টাকা পয়সা দিয়েছেন তো আপনি ব্যবসা করবেন তো আপনাকে এই পথ কেন বেছে নিতে হচ্ছে আপনি তো মার্শাল্লা ভালো পথ বেছে নিতে পারেন ভালো জিনিস আবিষ্কার করতে পারেন আবাদ করতে পারেন জাতির উদ্দেশ্যে জাতির খাদ্য তৈরি করতে পারেন ওষুধের কমতি আছে কাপড়ের ফ্যাক্টরি দিতে পারেন বিভিন্ন জাইনু তিনি ১৩টি দলিল দিয়েছেন তার ভিতরে এক নম্বর দলিল দিয়েছেন ইউহেল পবিত্র জিনিস হালাল আর অপবিত্র জিনিস হারাম বিড়ি সিগারেটের যে গন্ধ বিশ্রী গন্ধ এর চেয়ে আর কঠিন গন্ধ অন্য জিনিস হয় না এই ধোঁয়া শিশু নারী বিভিন্ন দূষণ করছে অনুরূপ ভাবে আল্লাপাক বলছেন ওলা তোমরা নিজেদেরকে ধ্বংস করো না তো বিড়ি সিগারেট মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এইভাবে নিজের ক্ষতি করা হারাম অপরের ক্ষতি করা জর্দা জাতীয় দ্রব্যাদি যারা মানুষ সেবন করে এগুলি দেখা যাচ্ছে যে মানুষের রক্তের ভিতরে প্রবেশ করছে যে ভক্ষণ করতেছে সে বিড়ি তো ছেড়ে দিচ্ছে কিন্তু এই জর্জাটা রক্তের মধ্যে পৌঁছে যাচ্ছে মরার জন্য আল্লাহ আমসমাইল এবং মুজাফর বিন মহসিন যা বলছিলেন তা খুব সুন্দর জিনিসটা ঠিক রূপ যে বিড়ি যে এতে ফেরেস তারা কষ্ট পায়ক তো পেঁয়াজ এমন একটা পদার্থ যে খাওয়ার পরে কথা বললে তার গন্ধ বোঝা যায় কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট গুল কথা বলার অপেক্ষা করে না দলিল দ্বারা প্রমাণিত হলো স্বাস্থ্যগত কারণ তাই যে পাত্র অন্তর্গত সেটা না কিন্তু আমাকে না বিড়ি তো ব্রেনে এফেক্ট সরাসরি না করলো আমরা বলতে পারি কিছুটা এফেক্ট তো করছিই কারণ সে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন সিগারেট খাওয়া মানে টাকা নিজে আগুন দিয়ে পোড়ার তো উনি প্রাইম মিনিস্টার সাহেব উনিও বিড়ির ব্যাপারে এরকম একটা মন্তব্য করেছেন কিন্তু বিড়ি খাওয়া তো বন্ধ হয় নাই সিগারেট খাওয়া তো বন্ধ হয় নাই কি সিগারেট কোম্পানিগুলো ভাই বলেছেন যে সিগারেট কোম্পানিগুলো নির্লজ্জ কোম্পানি তা আমি বলব নির্লজ্জ নয় তারা অত্যন্ত বুদ্ধিমান তারা সিগারেটের মাধ্যমে মানুষদের এরকম পাগল বানিয়ে ছাড়ছেন যে তারা জানেন যে এটা ক্ষতি করিগারেট কথা লেখার পরেও তারা খাবে তারা নিশ্চিত কারণ এই কথা যদি তারা জানতেন যে এটা আমার ব্যবসার জন্য ক্ষতি হবে তাহলে তারা লিখতেন না আমরা যে হাদিসটা পড়েছিহু ফালিলাম এই অর্থবোধক অনেক হাদিস যা এই বেশি খাইলে যেটা নেশা হয় তার অল্পও হারাম আমরা দেখতে চাই স্পষ্ট স্পষ্টভাবে আপনি যদি তামাকের একটা পাতা কিংবা জর্দার কিছু কিংবা গুল আমি দেখছি উজু করতে গুল দেবের হা করে বসে আছে ওর ধরাও নেশা গ্রহণ করে দাঁতের ঘোড়ায় দিয়ে সাত বছর কিংবা দশ বছরে যে কোনোদিন এগুলো খায় নাই তাকে খাদ্য হয়ে গেছে কাজে আল্লা মূল সূত্র দিয়েছেন সুস্থ সবল সাধারণ মানুষকে একটা বেশি পরিমাণে খাওয়াইলে যদি নেশা ধরে সর্বক্ষেত্রে সেটা নেশা ধরো তার জন্য কাজেই বলে একজন সুস্থ সবল যেতে পারে এই সূত্র দিয়ে আর সভ্যতা উপহার হ্যাঁ তারা একজন তাহলে ভালো হয় পরিচিত হয় আল্লাপাক বলছেন যে শয়তান মানুষকে এই মদ জুয়া এগুলির মাধ্যমে শত্রুতা সৃষ্টি করে বকাবাজি করলো এতে পরিবেশ তো নষ্ট হচ্ছে এবং নেক্সট জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস দেখা যাচ্ছে যে আহ শত্রুতা সৃষ্টি হচ্ছে এমনকি যে মদ্যপ স্বামী এবং তার স্ত্রী তার ভিতরেই সম্পর্কের দারুণ অবনতি ঘটে এর মূল হচ্ছে মদ্যপান অধিকাংশ ঘটনায় মদ্যপানের কারণে বিবেক নষ্ট হয়ে যায় তারপরে পাগলের মতো গাড়ি চালিয়ে দেখা যায় মুখোমুখি সংঘর্ষ এবং বড় ধরনের দুর্ঘটনা সম্মানিত সারা বিশ্বের পিছ টিভির দর্শক সত্তিমন্ডলী আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনায় ছিলাম যেটা সারা বিশ্বের একটা গ্রেট প্রবলেমে বার্নিং একটা মারাত্মক সমস্যা মাদক দ্রব্য ইসলাম কত বড় সাইন্টিফিক ধর্ম প্রত্যেক ক্ষেত্রে ইসলাম সাইন্টিফিক একটা সাইন্টিফিক রিলিজন ইসলাম মতকে ডাইরেক্ট হারাম করে দিয়েছে এজন্য ব্রেন নষ্ট হয় মুখে দুর্গন্ধ হয় অপরের ক্ষতি হয় নিজের ধ্বংসটাকে আনে সারা বিশ্ব কিন্তু ইসলাম করেছে ৪০ থেকে আশি দোরা পর্যন্ত যদি বেশি খেতে থাকে কিন্তু আপনার মদ বন্ধ করতে চান মাদক দ্রব্য বন্ধ করবেন না মানে ব্যবহার করা খারাপ স্বাস্থ্য ক্ষতিকর করে বসে থাকবেন আবার ভালো ভালো মদ আমদানি লাইসেন্স দেওয়া হবে হেফাজত হবে তাদের স্বাস্থ্যের হেফাজত হবে আমরা প্রতিটি দেশের প্রতিটি সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে সরকারি ভাবে আপনারা এটা নিষেধ করবেন এবং ব্যবস্থা করবেন এবং ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়েও সবাইকে অনুরোধ করব ক্ষতি কর এই মাদক দ্রব্য বা এর সাথে জড়িত মাকরু বলি আর মাকরু তা সকল প্রকার আপনার ব্যবস্থা করবেন আল্লাপাকলাল আমাদের সুযোগ দিন সারা দিনের দর্শক শ্রোতা এতটুকু বলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি আসসালাম डर जकर आंतरिक बार्ता धर्म तत्वीपाथर चूड़ा इखलास हलो धर्म तत्वीपाथर मान हलो ईश्वर सम्पर्नाश नम्बर सूरा चार्लास्थायी कारो मुखेक्षी नन लामद पलाम তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি তিনি চিরস্থায়ী এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের কোষ্টি পাথর বেশি বাংলা মানবতার সমাধান